الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من ياد الله فلا مزل له ومن يزلله فلا هادئ له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا حد له ولا عد للا ونشهد عنا سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ إِلَىٰ كَافَّةٍ لِّلنَّاسِ بَشِيرًا وَنَزِيرًا وَدَاعِيًا إِلَىٰ اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا صلى الله تعالى عليه وعلى آلِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّامُ وبارك وسلم تسليما كثيراً, كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينفقون ذهبا والفضه ولا ينفقون فيكونوا في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحما عليها في ناد جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما تنستم لأنفسكم فزوكوا ما كنتم تكنزون আল সাইনা মোহামদি আহাম সবাই কমা দিন ইা আলি সইদিনা সইদিন মোহাম হল্লা রব্লা আলমদের দরবারে লক্ষ কুটি শুক্র আদায় করছি যিনি আমাদেরকে মায়ের রমজানের শতুত্ত নম্বর জুমায় নামাজ পড়ার লক্ষ্যে মসজিদ আসার প্রভিক দান করেছেন আলহামদুলিল্লাহ দশ নম্বর ফাড়ার সুরায় তাটি আয়াত চেলাবাত করেছি নির্ধারিত সময়ের ভিতরে উভয় আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করব আমার তফিকে ইল্লাহ বিল্লাহ গত সপ্তাহে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি জাকাত সম্পর্কে আলোচনা করব এই জন্য জাকাত সম্পর্কীয় দুইটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি জাকাত তার আবেদনিক অর্থ হচ্ছে বরকত বৃদ্ধি পবিত্রতা পরিশুদ্ধ ইত্যাদি ইসলামী শরীয়দের পরিভাষায় জাকাত বলা হয় দন যে নির্ধারিত অংশ কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা মানুষের উপর ফরজ তাকে জাকাত বলা হয় জাকাতের কথা আল্লাহ রব্বুল আলামীন কোরআনে কারিমে প্রায় বত্রিশ জায়গায় আলোচনা করেছেন এবং জাকাত সম্পর্কে নবীজি বলেছেন আর জাকাত কম তরাতুল ইসলাম কোন জায়গায় যাওয়ার যেমনিভাবে সহজ উপায় আর মাধ্যম হচ্ছে ফোল বা শাঁখ ঠিক তেমনিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছার সহজ উপায় আর মাধ্যম হচ্ছে জাকাত যারা সঠিকভাবে জাকাত প্রদান করে তারা অতি সহজে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের যুগে যখন সাহাবায়ক রামকে কোনো জায়গায় যুদ্ধের জন্য ফাটানো হতো তখন তাদেরকে বলি দেওয়া হতো যে তোমরা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা কালিমা না পড়বে নামাজ আদায় না করবে এবং জাকাত না দিবে তার মানে কালিমা নামাজ এবং জাকাত এই তিনটি কাজ যদি কোনো মানুষ না করে তাকে প্রকৃত মুসলমান হিসাবে গণনা করা হয় না হতো না তখন আমাদের দৈহিক যত অ্যাবাদত রয়েছে সব অ্যাবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবাদত হচ্ছে নামাজ আর দন সম্পদের সাথে সংশ্লিষ্ট যত বিধান আর অ্যাবাদত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত নামাজ এবং জাকাত অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মহান আল্লাহ রব্দুল নামাদের নামাজের কথা প্রায় কোরআনে কারিমে বিরাশি জায়গায় এবং জাকাদের কথা প্রায় বত্রিশ জায়গায় আলোচনা করেছেন দন সম্পদের দিতে কষ্টভূত করা এটা হচ্ছে নিরাপকামি কলিজা যেন ফেটে যায় শতকরা আড়াই পার্সেন্ট হাজারের মধ্যে পঁচিশ টাকা এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা দিতে কলিজা যেন ফেটে যায় এভাবে কষ্টবোধ করা ঠিক নয় কারণ দন আসল মালিক মূল মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমি শুধু এটাকে নাড়া ছাড়া করার মালিক আসল মালিক যেভাবে নাড়া ছাড়া করার জন্য বলে আদেশ দেয় ওইভাবে যদি দন সম্পদকে নাড়া ছাড়া না করা হয় তাহলে বোঝা যাবে যে আল্লাহকে মালের মালিক মনে করা হয় না আল্লাহ আল্লাহবাক বলেন ওয়ান ফিকু মিমার জাগা কোমল্ল হ্যাঁ আমি যে দন তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো করো এখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি সেটা তোমরা ব্যয় করো তোমাদের সম্পদ ব্যয় করো আল্লাহ আয়াতে এই কথা বলেন নাই দন সম্পদের আসল মালিক কে কারণ আমরা যখন মায়ের ফ্যাট থেকে জন্মগ্রহণ করেছি তখন দুনিয়ার কোনো মানুষ দন নিয়ে আসে নাই খালি এতে এসেছে সকলে বোঝা গেল দন সম্পদের মূল মালিক আল্লাহ রব্দুল আলমিন আমরা হচ্ছি শুধু এটাকে না ছাড়া করার মালিক এই পকেট থেকে ওই পকেটে যাবে ওই ফকেট থেকে আরো ফকেটে যাবে শুধু এটাকে নাড়া ছাড়া করার মালিক মূল মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সুতরাং আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাকে এটা ব্যয় করতে হবে খরচ করতে হবে তা যদি না হয় বুঝে যাবে আপনি আল্লাহকে মালের আসল মালিক গণ্য করেন না যেমন ধরুন আপনি আপনার একজন কেশিয়ার কে আলোচনা বুঝুন তো না আপনার কেশিয়ারকে আপনি এক কোটি টাকা তার হাতে তুলে দিয়ে বলেছেন যে অমুক কর্মচারীকে অত টাকা দিবে মুখ কর্মচারীকে অত টাকা দিবে আপনি আপনার কেশিয়ারকে আদেশ করলেন আপনার কেশিয়ার এই আদেশ পাওয়ার পর কৃপণতা অথবা দ্বিধাবুব করা তার জন্য কোনো ক্রমেই বৈধ হবে না যেহেতু মাল কোনো কেশিয়ারের নয় মাল হচ্ছে মালিকের মালিক কেশিয়ার দিয়েছে এটাকে নাড়াচাড়া করার জন্য ঐদিক সেদিক করার জন্য সুতরাং কেশিয়ার এখানে করফ কৃপণতা দেখানো এটি কি কখনো বৈধ হবে জনসম্পদ এটা আল্লাহ রব্বুল্লা আলমিনের একটি অনুগ্রহ কিভাবে বুঝলাম কোরআনের একটি আয়াত আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন নামাজ যখন শেষ করে ফেলবে নামাজ শেষ করার পর আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করার লক্ষ্যে তোমরা বেরিয়ে যাও মিন ফাজল্লাহ ফাজলুন মানে মাল সম্পদ আল্লাহর অনুগ্রহ এখানে আল্লাহ রব্দুল্লাহ আল্লাহ মিন দম সম্পদকে আল্লাহর অনুগ্রহ বলে আখ্যায়িত করেছে দম সম্পদ এটা আল্লাহর অনুগ্রহ এই দম সম্পদ কোন বাহু বলে অর্জিত হয় না জ্ঞানের বলে অর্জিত হয় না যদি দম সম্পদ বাহু বলে শক্তির বলে অর্জিত হতো তাহলে আমাদের দেশে সব চাইতে দন সম্পদের মালিক হইতো যার শক্তি বেশি মোহাম্মদ আলী কেলে আর যার দন নেই সে না খেয়ে মারা যেত যদি দন ভিত্তি জ্ঞান এবং ভুক্তির উপর হতো তাহলে আমাদের দেশে যারা সব বেশি জ্ঞানেই তাদের সম্পদ হতো আর যারা বোকা গণ্ড মুরুক্ষ ওদের কোনো সম্পদেই থাকতো না ওরা না খেয়ে মারা যেত অথচ বলে নাগার রোজি বদা নজদর ফাজু দে ভিত্তি কোনো জ্ঞানের উপর নয় যদি জ্ঞানের উপর হতো মূরক্ষরা তারা নাখে মারা যেত অত গন্ড নিজের নাম পর্যন্ত সই করতে পারে না হাজার হাজার কোটি কোটি টাকার উপর টাকার স্তুফের উপরে সে ঘুমাচ্ছে বুঝা গেল দম এটা কোন শক্তির বলে আসে না এটা কোন জ্ঞান জ্ঞান বুদ্ধির বলে আসে না এটা হচ্ছে আল্লাহর একটা কি অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক অনুগ্রহ করেছেন বিদায় তাকে দম সম্পদের মালিক বানিয়েছেন কাম আলেন আলেন জাহিলিন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান জীবিকা উপার্জনের ক্ষেত্রে দিশে হারা ডিগ্রির অভাব নেই ডিগ্রি এম এ পাস বি পাস লাস বুদ্ধির অভাব নেই কিন্তু জীবিকা উপার্জনের ক্ষেত্রে দিশে দৈনিক তার সংসার কিভাবে পরিচালনা করবে ওই পরিমাণ সম্পদ তার কাছে কি এমন অনেক বুদ্ধিজীবী আমাদের দেশে আছে না নাই হাজার বুদ্ধিজীবী আছে অত কামেল অনেক মূর্খ গন্ড মূর্খ টাকার ইস্তু ফর ঘুমাচ্ছে এই বিষয়টি অনেকে বিভ্রান্ত মধ্যে ফেলে দিয়েছে আসলে যার দন সম্পদ আছে সে এটা মনে করে না যে এই দন সম্পদ আমার কাছে আল্লাহর অনুগ্রহের কারণে এসেছে সে এটা কখনো মনে করে না সে মনে করে আমি খুব সালাক মানুষ আমি খুব বুদ্ধিমান মানুষ এই কারণে আমার কাছে টাকা বসে এসেছে কিন্তু এটা যে আল্লাহ পাক অনুগ্রহ করে আমাকে আপনাকে দান করেছেন এটা অনেকেই স্বীকৃতি দেয় না তো ভাইরা বলতে চেয়েছিলাম এটা আল্লাহর একটি একমত আল্লাহ যদি এই দেশের সকলকে একশো মানে টাকা বসে দান করত আমাদের এই দেশের সকল মানুষ যদি কুটিপতি হইত তাহলে একজন আরেকজনকে জীবনেও সালাম দিত না কথা ঠিক আছে না। জীবনেও কি দিত না সালাম দিত না এই দেশে রিক্সা চালক পাওয়া যেত না কারণ রিক্সা চালাবে কেন আপনাকে সে কেন তার রিক্সা নেবে তারও তো আপনার পরিমাণ টাকা আছে এ দেশে কোনো মানুষ দোকানদারি করতো না তাহলে সকলকেই কষ্টবুত করতে হতো এই এই জগতের বারসাম্যতা আল্লাহ রব্বুল আলামিন ঠিক রাখার জন্য কারো হাতে টাকা দিয়েছেন আর কাউকে রিক্তহস্ত রেখেছেন খালি হাত রেখে দিয়েছেন তাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে সবগুলো দেওয়া লাগবে না সত্তর আড়াই পার্সেন্ট যাদেরকে আমি দেই নাই তাদেরকে তোমরা দাও ফ্যামিলির দেখা যায় একজনকে টাকা পয়সার মালিক আল্লাহ পাক বানিয়ে দেয় আর বাকি সাতজন জন এদের তোমার টাকা পয়সা থাকে না আল্লাহাক যেন তাকে বলে দিয়েছে যে তোমাকে আমি টাকা দিয়েছি তুমি এটা খরচ করো এলাকার একজনকে আল্লাহ পাক দন সম্পদ ইউনিয়নের একজনকে আল্লাহ পাক খুব টাকা পয়সা ওলাবা নাই আর অন্যকে রিক্তস্ত রাখে খালি হাত রেখে দেয় তাকে বলি দেয় যে তুমি তোমার এই দন সম্পদ গরিমের মাঝে সমানভাবে কি করো বন্টন করো সমতা রক্ষা করো এটা আল্লাহাক তাকে বলে দিয়েছে আল্লাহ না করুন যদি আপনি সংসারের উপরে গরিব গোড়াবার উপরে খরচ করা বন্ধ করে দেন আল্লাহ রব্বুল আলামী কুদ্রুতিভাবে আপনার টাকাটাও বন্ধ করে দিবে কথা বুঝছেন কিনা আমার যেহেতু টাকা বুঝে এটা আল্লাহর আল্লাহ আপনাকে দিয়েছে আর বলে দিয়েছে তুমি খরচ করো আমি ইচ্ছে গেলে ওকেও দিতে পারতাম আল্লাহ পর্যায়ে আমি কাকে দিলে তাহামুল কারণ টাকা বুঝে সবার কাছে গেলে এটা সমস্যা অনেকেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে ব্যাধক হয়ে যায় এই জন্য আল্লাহাক জানেন কাকে টাকা বুঝে দিলে ভালো হবে আর কাকে দিলে ভালো হবে না এটা আল্লাহাক ভালো হবে জানেন তো টাকা পুষে যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের একটি অনুগ্রহ সুতরাং টাকা বুঝে আমরা আল্লাহ রব্বুল আলমিনের মাংসা অনুযায়ী ওয়ার্ডার অনুযায়ী আমাদেরকে খরচ করতে হবে ডাকাত সম্পর্কিত তিন ধরনের মাসলা মাসাইল আমাদেরকে জেনে নেওয়া উচিত নাম্বার এক কার উপরে জাকাত ফরস নাম্বার দুই কিভাবে জাকাত রিসার্ভ করতে হবে নাম্বার তিন জাকাত কে খেতে পারবে কে খেতে পারবে না এই তিনটে বিষয় আমি স্বল্প সময় আপনাদের সম্পর্কে আলোচনা করব। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন প্রথম নাম্বার জাকাত কার উপরে ফরজ এটা আমার কাছে জানতে হবে বর্তমান রুফার দাম মার্কেট যাচাই করেছি ভালো মানের যে রুফা ওই রুফার দাম হচ্ছে বারো টাকা আর মিডিয়াম যে রুফা ওই রুফার দাম বরি আট টাকা এই কথাটা বুঝছেন কিনা আমার ভালো মানেরটা বারো টাকা আর মধ্যম যেটা সেটা হচ্ছে আটশো টাকা নিম্ন দাম আরো কম তো জাগাতের ক্ষেত্রে মধ্যম যেটা ওটাকে হিসেব করতে হবে सूतरा आठशो टा रुफर बड़ी आठस टाका बर्तमान रूफार नेसाप हिसाब ऋण नित्य प्रयोजन खरसादी बद दिए जदि कारो का चार धरण को माल अथवा चारो प्रकार माल मिलिए बर्तमान बयाल्लिस हजार टामान मूल्य है साढ़े बवान्न बड़ी रूफार दाम बयास हजार टाइम चार धरणर को माल अथवा चार धरण माल के एक्सेप्ट करी वर्तमान बयाल्लिस हजार टाण मूल्य है तर जगत खरस जगत खरस है चार धरण माले स्वर्ण रुफा नगद टाका व्यावसायिक पण्य आर स्वर्ण रुफा नगद टिका व्यावसायिक पुण्य এই চার ধরনের মালের উপর টাকা ফরচ হয় এখন ধরুন কোনো মানুষের কাছে যদি শুধুমাত্র সাড়ে বাউন্ন তোলা আরে সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে আর বাকি তিন ধরনের রূপা নগদ টাকা ব্যবসায়ীপূর্ণ মোটেই না থাকে শুধু আছে তার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ তাহলে সাড়ে সাত তোলা স্বর্ণর উপর বছর অধিবাহিত হওয়ার পর তাকে কি করতে হবে যদি কারের কাছে শুধু সাড়ে বাউন্ন তোলা রুফা আছে আর স্বর্ণও নেই নগদ টাকাও নেই ব্যবসায়িক পণ্যও নেই তাহলে ওই সাড়ে বাউন্ন তোলার উপর এক বছর অধিবাহিত হওয়ার পর তার উপরে জাগাত ফরস কোন মানুষের কাছে স্বর্ণ আছে রূপা আছে নগদ টাকা আছে ব্যবসায়িক পণ্য আছে চারটে মাল এই চারি মালের উপরে তো জাগাত ফরস স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য যদি কারোর কাছে এই চাই ধরনের সম্পদ থাকে তাহলে চাই ধরনের সম্পদকে একত্রিত করলে যদি বর্তমান বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ মূল্যের হয় তার উপরে জাকাত কি খরচ কোন মানুষের কাছে শুধু নগদ টাকা আছে আর বাকি তিনটা নেই তাহলে নগদ টাকা যদি বিয়াল্লিশ হাজার টাকা থাকে নিত্য খরচ বাদ দিয়ে ঋণ বাদ দিয়ে যদি শুধুমাত্র নগদ বেয়াল্লিশ হাজার টাকা থাকে তার উপরে দেখাত যদি কোনো মানুষের কাছে শুধুমাত্র ব্যবসায়িক পণ্য আছে দোকানে গোডাউনে তার অনেক মাল আছে নগদ টাকাও নেই স্বর্ণও নেই রুফাও নেই তাহলে তার যে ব্যবসায়িক পণ্যগুলো এটার দাম যদি নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে ঋণ বাদ দিয়ে যদি বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ মূল্যের হয় তার উপর জাকাত খরচ আমাদের অনেকেরই ধারণা যে স্বর্ণ সাড়ে সাত হওয়া ছাড়া জাকাত আসে না এ ধারণাটি সম্পূর্ণরূপী ভুল আমি যেভাবে ব্যাখ্যা দিয়েছি এখন স্বর্ণও আছে রুফাও আছে দুটা যদি তার কাছে থাকে তাহলে বিয়াল্লিশ হাজার টাকা হিসেব করতে হবে অথবা স্বর্ণ রূপানব্বই টাকা ব্যবসায়ী পণ্য সবগুলো থাকে বিয়াল্লিশ হাজার টাকা হিসাব করতে হবে আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষের কাছে স্বর্ণ আছে তিন বরি, দুই বরি চার বড়ি এরা জাকাত দেয় না কেন দেয় না ও স্বর্ণের জাকাত দিতে হলে তো সাড়ে সাত হওয়া লাগে এর জন্য সাড়ে তিন বড়ি স্বর্ণ থাকলে জাকাত দেয় না বিষয়টা এমন না ওই চারি ধরনের মাল যদি আপনার কাছে থাকে দুই ধরনের মাল থাকলেই আপনাকে রুফার হিসেব করতে হবে বিয়াল্লিশ হাজার টাকা সুতরাং এক বরি যদি মাত্র স্বর্ণ আছে আপনার কাছে এক বরি স্বর্ণের দাম কত পঁয়ত্রিশ হাজার টাকা নগদ টাকা আছে দুই টাকা দোকানে ব্যবসার মাল আছে আরো এক হাজার টাকা এভাবে রুফা আছে আরো এক হাজার টাকা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা হয়ে গেছে বাস আপনার উপরে জাগাত কি খরচ শুধু নগদ টাকা আছে বিয়াল্লিশ হাজার টাকা জাগাত পরস শুধু ব্যবসায়িক পণ্য আছে বিয়াল্লিশ হাজার টাকা জাগাত পরস স্বর্ণ রুফা সবগুলো ভ্যারাইটিস ভাবে মিলে যদিও বিয়াল্লিশ হাজার টাকা হয় তারপরেও দেখা যদি শুধু স্বর্ণ থাকে আর বাকি তিনটা সম্পদের কোনো একটা না থাকে তখন স্বর্ণ হিসাব করতে হবে সাড়ে সাত বরি অথবা শুধু রুফা থাকে আর বাকি তিনটা না থাকে তখন রূপার হিসেব করতে হবে সাড়ে বাউন্ন বরি এর চাইটার দুইটা যদি একত্রিত হয়ে যায় আমাকে রূপার হিসেবে চলে আসতে হবে যেহেতু আনফা লিল্পা প্রকৃতের জন্য বেশি উপকার তাহলে সারাংশ কথা আমরা কি বুঝছি ভাই নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে ঋণ বাদ দিয়ে যদি কারো কাছে চার ধরনের কোনো একটা মাল অথবা চারোটা মাল মিলিয়ে যদি বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ মূল্যের হয় তার তারপর বর্তমানে জাকাত কি খরচ আপনারা বিষয়টা হিসেব করে নেবেন কার কাছে কি পরিমাণ সম্পদ আছে নগদ টাকা কি পরিমাণ আছে স্বর্ণ কি পরিমাণ আছে হিসাব করে ফুঙ্কেন ফুঙ্কোভাবে আপনার যতগুলো সম্পদ আছে আপনি যদি না বুঝেন যে বিষয়টি ভালোভাবে বুঝে একজন আলেমের শরণাপূর্ণ হয়ে ওকে আপনার মালের বিবরণটি শুনিয়ে দেন যে আপনার এই স্বর্ণ আছে এতটুকু রূপ আছে এতটুকু মাল আছে আমাকে জাগাতটা কিভাবে দিতে হবে বন্ধুরা আমার শিশু এবং পাগলের সম্পদের উপরে জাগাত আসে না শিশু একটা বাচ্চা তার বাপ করেছে ওয়ারি সূত্রে এই শিশু নাবালেক অপ্রাপ্ত বয়স্ক শিশু বিয়াল্লিশ হাজার টাকার মালিক বর্তমানে ধরুন তার ঘরে জাগাত ফরজ নয় বলেন তারপরে কি জাগাত ফরজ নয় জাগাত ফরজ হওয়ার জন্য বালেক হওয়া লাগে মুসলমান হওয়া লাগে এবং ওই সম্পদের উপর এক বছর অধিবাহিত হওয়া লাগে তখন কি জাগাত আছে তাহলে শিশু এবং পাগলের সম্পদের উপর জাগাত আসে না আমাদের দেশের অনেক মানুষ তার ছোট অপাত্ত বয়স্কা মহিলার মেয়ের জন্য অলঙ্কার বানিয়ে রাখে কি গণ হয় কি হয় না অনেকে তার মেয়ের জন্য অলঙ্কার বানিয়ে রাখে বিদেশ বিদেশটাকে অলঙ্কার ফাটা কিছু দুই বলি তার মেয়ের জন্য এটার হিসেব কিভাবে করতে হবে এটার জাকাতের বিধানটা কি আপনার আপনার মেয়ের জন্য যে অলঙ্কারগুলো বানিয়েছেন খুব খেয়াল করি বুঝুন যদি এই অলঙ্কারগুলো আপনার মেয়েকে আপনি মালিক বানিয়ে দেন আপনার মেয়েকে যদি মালিক বানিয়ে দেন তাহলে যতদিন সে না বালেক থাকবে তার উপরও দেখাত আসবে না আর যখন সে বালেক হয়ে যাবে তখন এই মালের উপর কি আসবে আর যদি আপনার মেয়ের জন্য আপনি অলঙ্কার বানিয়েছেন ঠিক তবে মেয়েকে এখনো মালিক বানিয়ে দেননি এটা আপনার নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন তাহলে আপনাকেই এই মালের স্বন্দের কি দিতে হবে মাসালাটা বুঝছেন আমার যদি মেয়েকে মালিক বানিয়ে দেন তাহলে যতদিন সে না বালেগা থাকবে জায়গা দাসবে না যখন হবে তখন থেকে ডাকা দাসবে আর যদি মালিক বানিয়ে না দেন আপনার নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন যে মেয়েকে বিয়ের দিন দিবেন এমন যদি হয় তাহলে এই স্বের মালিক এখন আপনি মুরব্বী রয়ে গেছেন সুতরাং আপনি এই সম্পদের জায়গা দিতে হবে আর একটি মশালা অ্যাডভান্স বাড়ি দোকান ইত্যাদি বাঁড় ক্ষেত্রে বাঁ দিয়ে থেকে বর্তমান জামানত স্বরূপ অগ্রিম কিছু অর্থ গ্রহণ করা হয় কি গণ ব্যবসায়ীরা আছেন না এখানে অ্যাডভান্স গ্রহণ করা হয় জামানত স্বরূপ বাঁ দিয়ে থেকে অ্যাডভান্সের মশালাটা সেটা আপনারা জানেন কিরকম আমি জানি না তবে মশালাটা বলতেছি অ্যাডভান্সটা যদি এমন হয় যে অ্যাডভান্স দোকানের মালিকের কাছে পড়েই থাকবে যেদিন আমি দোকান ছেড়ে দিব অথবা আমি মারা যাব সেই দিন এই টাকাগুলো আবার আমার কাছে চলে আসবে যদি এই টাকাগুলো এক কথায় যোগ্য হয় তাহলে টাকার মালিক এখনো বাড়া দিয়া কথা বুঝছেন কিনা আপনারা এই টাকার মালিক এখনো কে সুতরাং বাড়া দিয়ে এটার টাকা দিতে হবে আর যদি অ্যাডভান্সের অবস্থা এমন হয় যে অ্যাডভান্স আমি যে মালিককে দিয়েছি দোকানের মালিককে এটা তার মালিকানায় চলে গেছে এটা আমি আর জীবনেও ফিরত পাবো না মালিক আস্তে আস্তে আমার বেতন থেকে এগুলোকে কর্তন করে নিয়ে যাবে তখন এই টাকার মালিক বাঁ দিয়া নাকি দোকানের মালিক সুতরাং এখন আর বাঁ দিয়ার উপর এই মালের জাকাত আসবে না অ্যাডভান্সের কার উপরে আসবে দোকানের মালিকের উপরে জাকাত আসবে ব্যাংকে গচ্ছিত অর্থ সম্পদের জাকাত যারা ব্যাংকে টাকা রেখেছেন যদি নেশা পরিমাণ বর্তমানে হিসেব বলছি বিয়াল্লিশ হাজার এটা এবছর হিসাব সামনে বছর আরো বাড়তেও পারে কমতেও পারে আমি এবছরের জাকাত রিসেপ বলতেছি যদি আপনার কাছে ব্যাংকে বিয়াল্লিশ হাজার টাকা থাকে ঋণ বাদ দিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে যদি বিয়াল্লিশ হাজার টাকা হয় আপনার উপর জাকাত তবে ব্যাংকে লেনদেন করার পরে যদি কিছু সুদও আসে পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট সুদ আসলো এই সুদের জাকাত আপনার উপরে আসবে না আপনার যে অরিজিনাল টাকা রেখেছেন ওই টাকার উপরেই টাকা দাঁড়বে কেন সুদের মালিক আপনে নাকি দার টাকা সে কথা বুঝতেছে না রে ব্যাংকে যে সুদ আসল আপনার টাকার উপরে এ টাকার মালিক কি আপনি আরে ভাই সুদের মালিক কখনো এ হবে না এ সুদের টাকা তো আমি রাখি না আমি তো রেখেছি পঞ্চাশ হাজার টাকা আর যে পাঁচ হাজার টাকা অতিরিক্ত এসেছে এটা তো এটার মালিক তো আমি না এটা তো সুদের টাকা এটা যার টাকা সে মালিক আমি তো রেখেছি পঞ্চাশ হাজার টাকা সুতরাং শুধুর উপরে টাকা থাকবে না মূল টাকার উপরে ব্যাংকে যেটা রেখেছেন ওইটার উপরে টাকা থাকবে বন্ধুরা আমার ফিক্সড ডিপোজিট বর্তমান ব্যাংকে টাকা সঞ্চয় করার একটি মাধ্যম হচ্ছে ফিক্সড ডিপোজিট আমাদের দেশে অনেকে ডিপোজিট করে ডিপোজিট মেয়ের জন্য ডিপোজিট করে ছেলের জন্য করে স্ত্রীর জন্য করে এভাবে ডিপোজিট করে ডিপোজিট করার পরে টাকাগুলো তিন বছর পাঁচ বছর সাত বছর পর্যন্ত অনুত্তোলন যোগ্য হয় মানে উঠাইতে পারে না কি কারণ ডিপোজিট হিসেবে এমন না এটা উঠেতে পারে না তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য সাত বছরের জন্য যদিও উঠাইতে না পারেন আপনি কিন্তু এই টাকার মালিক আপনি ব্যাংক না এই টাকার মালিককে যে ডিপোজিট করছে সে এই টাকার মালিক ব্যাংক কখনো মালিক হয় না সুতরাং जे डिपोजिट कर जगह दीते हैं कथा बुझन कई आवसा करें व्यवसा करते गगद टा ख्याल करेंपनार नगद टाक आसु बाई माल बिक्री करवसा करते हम बाकी देवा लागे ग्राहक दे तो ये ক্যাশ টাকাও আছে ঋণও আছে যেটা আপনি অন্যের কাছে পান উভয় টাকার উপরে জাকাত আসবে কথা বুঝছেন না। তবে যে ক্যাশ টাকা আছে ক্যাশ টাকার উপর এই বছরে জাকাত দিতে হবে আপনাকে আর মানুষের কাছে যে টাকাগুলো আপনি পান ওই টাকাগুলো গুলো উদ্ধার হওয়ার পর কথা বুঝতেছেন না। ওই টাকাগুলো উদ্ধার হওয়ার পর আপনাকে বিগত বছরগুলো সহ হিসাব করে জাকা তাদাই করে দিতে হবে আর যদি ওই বছরে চলে আসে তাহলে তার কোন সমস্যা নেই আসেন ঋণের জাকাত অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আমি হুধুর কাছে টাকা পাই এই টাকার জায়গা আমাকে দিতে হবে কিনা কথা বুঝছেন কিনা কিসের জায়গা ঋণের জাকা এটা হলো দুই প্রকার খুব খেয়াল করি শুনেন মশাল দুই প্রকার এক ধরনের ঋণ এমন যেটা ফেরত পাওয়ার আশা থাকে বলেন যে ফেরত পাওয়ার কি যদিও সে গড়ি মসি করে তালবাহানা করে তারপরে আপনার কাছে প্রমাণ আছে আপনি এই টাকাগুলো একদিন কি করবেন পাবেন যদি এই টাকাগুলো ফেরত পাওয়ার আশা থাকে তাহলে আপনার উপর জাকার ফরজ ইচ্ছে করলে এ বছরও দিতে পারবেন আর ইচ্ছে করলে এখন না দিয়ে যখন ওই টাকাগুলো আপনার হস্তগত হবে তখন বিগত যে পাঁচ বছর টাকাগুলো তার কাছে ছিল এই পাঁচ বছরের জাকাত একত্রে আপনাকে কি করতে হবে তাহলে ঋণের উপরে জাকাত আছে কথা বুঝছেন না। ঋণের উপরে কি আছে অন্যের কাছে আপনি টাকা পান এই টাকার জাকাত যদি টাকাটা যদি ফেরত পাওয়ার যদিও টাল বাহানা করতেছে এ টাকার জাকাত দিতে হবে তবে এখন তা লাগবে না টাকা আপনার হস্তগত হওয়ার পর একত্র জাকাত দিয়ে দিতে পারবেন পাঁচ বছরে সাত বছরে আর যদি টাকাটা এমন হয় ফেরত পাওয়ার আশা না থাকে জীবনে পাবেন কিনা এটার আশাও নেই অথবা ওই লোক ঋণদ্রোহিতা সরাসরি অস্বীকৃতি প্রদান করে যে বেটা তুই কোনো টাকাই পাস না আমার কাছে কি কোন এমন দিন আছে না আপনি টাকা দিয়েছেন প্রমাণও আছে কিন্তু পাওয়ার কিন্তু আশা নেই অথবা সে অস্বীকৃতি প্রদান করে এমন যদি হয় তাহলে এই টাকাগুলো যদি ঘটনাক্রমে আবার আপনি পেয়ে যান এ টাকার উপর কিন্তু জাগাত নেই কোন টাকার উপরে যেটা পাওয়ার কি থাকে না আশা থাকে না অথবা ঋণ গ্রহীতা অস্বীকৃতি প্রদান করে এই ঋণের উপর জাগাত নেই হ্যাঁ যদি এগুলো আবার ঘটনাক্রমে আপনি পেয়ে যান বিগত বছরের জাগাত দিতে হবে না যখন এই টাকাগুলো পেয়েছেন তখন থেকে যদি এই টাকার উপর এক বছর অধিবাহিত হয় তখন জাগাত দেওয়া লাগবে আমার ভাইরা চমুন বাজারের বড় বড় ব্যবসায়ীরা মাল আসে মাল ডেলিভারি দিয়ে দেয় এক টাকাও নগদ পায় না কন্ট্রাক্ট থাকে যে বছরের শেষে হালকা দেওয়া হবে তখন টাকা দিতে হবে নগদ টাকা এরা চোখেও দেখে না কি হয় না এরকম আলু ব্যবসায়ী চাল ব্যবসায়ী বিভিন্ন জায়গার সাথে কন্ট্রাক্ট থাকে চাল যেতেই থাকে এক টাকাও তাদের কাছে আসে না বিকৃত মালের জাকাত এক কথায় বিকৃত মালের জাকাত আপনাকে দিতেই হবে তবে এখন দেওয়া লাগবে না যখন আপনি টাকাগুলো যারা মাল ক্রয় করেছে ওদের থেকে আপনার হস্তগত হবে তখন আপনাকে এই টাকার উপর যদি এক বছর অধিবাহিত হয় তখন আপনি কি দিতে হবে জাগাত দিতে হবে জাগাত কিন্তু দেওয়া লাগবে তবে নগদ না কথা বুঝছেন কিনা আমার বিকৃত মালের জাগাত দেওয়া লাগবে তবে নগদ না যখন মালিকের টাকাগুলো উদ্ধার করবে এবং উদ্ধার করার পর যদি এক বছর অধিবাহিত হয় তখন হিসাব করে সাড়ে তোলা রুফার দাম যে বছরে যত হয় তত টাকা হিসাব করে আপনাকে টাকা দিতে হবে আমার ভাইরা প্রভিডেন্ট ফান্ড সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ডে ভাধতামূলক আপনার ইচ্ছে ছাড়াও কিছু টাকা কেটে রেখে দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ড যেটাকে বলা হয় আপনার ইচ্ছে ছাড়াও আপনার থেকে সরকার কিছু টাকা কেটে রেখে দেয় এই প্রভিডেট পাণ্ডের উপরে জাকাত আসবে না কথা বুঝছেন না। প্রভিডেট ফান্ডের উপর কি আসবে না টাকা গুলো আপনার কাছে আসার পর যদি এটা নেশাপ পরিমাণ হয় এবং এই টাকার উপর এক বছরও জিবাহিত হয় তখন আপনার উপর জাকাত আসবে প্রভিডেট ফান্ডের মাথা শেষ জাকাত আমরা জাকাত হিসাব কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিয়েছি শতকরা আড়াই পার্সেন্ট শতকরা কি নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিবেন দিন বাদ দিবেন এগুলো বাদ দিয়ে শতকরা আড়াই পার্সেন্ট আপনাকে জাগাত দিতে হবে হাজারে পঁচিশ টাকা এক লক্ষ টাকা যদি হয় কয় হাজার টাকা আড়াই হাজার টাকা এক কোটি টাকা যদি হয় কত আবার বলেন আড়াই লক্ষ টাকা এক কোটি টাকা যদি হয় আড়াই লক্ষ টাকা আপনাকে জায়গা দিতে হবে অনেকে বড় ঢুকিয়ে গেছে হায় আমি তো বিক্ষি হয়ে যাবো আমি আগেই বলছি জাকাত কোনদিন মানুষকে কি বানায় না সবাই বলেন না কেন জাকাত মানুষকে মালের মালিককে হার ভাইরা আগে তো বলেছি মালের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছে আপনার কোন জ্ঞান নেই কলম ভাঙে যায় তারপর আপনি এখন কুড়ি টাকার মালিক আল্লাহর অনুগ্রহ সুতরাং আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তা দিতে আপনার কেন এত সমস্যা আমার ভাইরা জাকাত কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না এ নিয়ে কিঞ্চিত আলোচনা করছি সমাজ দুপ্রাস শেষ যা উসুল এবং ফুরু আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন খুব খেয়াল করে শুনে আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন আপনি দুনিয়াতে এসেছেন আপনার আব্বার মাধ্যমে এবং আপনার আম্মার মাধ্যমে তাই না সুতরাং আপনার আব্বা আপনার দাদা আপনার পরদাদা এভাবে উপর পর্যন্ত আপনার আম্মা আপনার নানি আপনার নানির নানি এভাবে উপরের সিঁড়ি পর্যন্ত কেউ আপনার এ জায়গাত খেতে পারবে না কথা দিচ্ছেন কিনা আমার আপনার উপর সিঁড়ি দাদ উ আপনি দুনিয়াতে এসেছেন বাপ দাদা পর দাদা উপর পর্যন্ত মা নানি পর নানি উপর পর্যন্ত এরা খেতে পারবে না এদেরকে উসুল বলা হয় শরীয়তে এবং ফুরু শুরু মানে আপনার থেকে যারা দুনিয়াতে এসেছে আপনার থেকে দুনিয়া এসে এসেছে আপনার ছেলে আপনার মেয়ে আপনারা নাতি আপনার নাতির নাতি ছেলের নাতি নাতি এভাবে নিষ পর্যন্ত জাগাতের আপনার খেতে পারবে না। আপনার থেকে যে প্রজন্ম আসছে ওরাও খেতে পারবে না খেতে পারবে যারা আপনার ভাই আপনার থেকে এসেছে কথা বলেন না কেন আপনার ভাই আপনার উপর সিঁড়িও না নিচের সিঁড়িও না সুতরাং আপনার ভাই আপনার জাগাত খেতে পারবে আপনার বোন আপনার জায়গাত খেতে পারবে আপনার ভাতিজা আপনার জায়গাত খেতে পারবে আপনার ব্যয় আপনার জায়গাত খেতে পারবে আপনার শ্বশুর আপনার জায়গাত খেতে পারবে আপনার শাশুড় আপনার জায়গাত খেতে পারবে তবে স্বামী স্ত্রীর জাগাত স্ত্রীর স্বামীর জায়গাত খেতে পারবে না স্বামীর মালের উপর ভিন্ন জাগাত স্ত্রীর মালের উপর ভিন্ন জাগাত আছে দেখেন আবার স্বামী স্ত্রীর উপরজন মালে একত্রিত করে জায়গা দিবেন না তার মাল ভিন্ন আপনার মালের হিসেবও কি ভিন্ন হবে ठीक कानी भाव देशे जगत ग्रहण करारो विभिन्न किस माध्यम रहा है जेम सरकार अथवा बैंक अथवा विभिन्न संस्था ओरा जदि जगत टा जरला अनुजा कथा बुझते क्या सरकार किंबा को संस्था कि बैंक जगतर माशाला अनुजाई जदि जगत अर्थ व्यय ना सरकार जगत फांडे ওই সংস্থার জাগাত ফান্ডে জাগাত দেওয়া যায় হবে না কথা বুঝছেন কিনা আমার আরে কথা বুঝুন না আমার দিতে পারবেন না জাগাত এটা একটি আবাদত ফরজ একটি আবাদত নামাজভাবে ফরজ রোজা যেমনি ভাবে ফরজ আপনার ফরজ নামাজ আপনি আদায় করলে হবে নাকি অন্য আদায় করলে চলবে আপনি আদায় করতে হবে না জাগাত এটা আপনার উপর ফরজ আপনার একটা তৃপ্তিরত আশা আছে আর ভাই মানুষের বিশ্বাসটা এখন মানুষের করা যায় না মাশাল্লাহ উপরের লেবেল খুবই ভালো খুব সুন্দর লেবাস কিন্তু জাগাত টাকা দিয়েছি খেয়ে ফেলছে ওর কাছে জাগাত গেল এটাই তো কোনো বিশ্বাস করা যায় না এই জন্য একজন গরিবকে বা যারা জাকাত খাওয়ার উপযুক্ত যদি ওদেরকে নিক হাতে দেন এটা হবে সব চাইতে ভালো হ্যাঁ কোনো সংস্থা যদি বিশ্বস্ত তার সাথে জাগাতের মশালা অনুযায়ী যদি জাগাতের টাকা বিলি করে ওই সংস্থাতে টাকা দিতে পারবেন আমার বুঝতেছেন তো না সংস্থাতে টাকা দেওয়া যায় যায় আমার ভাইরা জাকাতের কিছু মাথালা বলেছি আমাদের দেশে শেষ একটা কথা বলি আমাদের দেশে জাকাত দেওয়ার যে বিধান অমুক কুটিপতি ঘোষণা করা অমুক দিন কাপড় বিলি করা হবে অমুক দিন চাউল ইত্যাদি বিলি করা হবে টাকা বিলি করা হবে গরিবরা খবর পেয়ে কি বৃষ্টি আর ঝড় আর তুফান ওর বাড়িতে জাকাত দাতার বাড়িতে এসে বিলি করে ঘন্টা ঘন্টার পর ঘন্টা আদায় করতে হয় সবাই বলতে হবে ওই কিন্তু তো আওয়াজ আসে না নামাজ কোথায় আদায় করতে হয় আবার বলে নামাজ কোথায় আদায় হয় মসজিদে নামাজ আমার উপর ফরজ আদায় করতে হয় মসজিদে তাহলে মসজিদের কারণে আমি আমার নামাজের ফরসটা আদায় করতে পারতেছি তাহলে আমি মসজিদের মত আজ না মসজিদ আমার মত খেল করি বলেন মসজিদ আমার মত না আমি মসজিদের মত আমি কেন মত আজলাম যেহেতু আমার একটা ফরজ নামাজ আমি মসজিদটা কি করতে হবে এই জন্য আমি মসজিদের মুখে ঠিক তেমনি ভাবে জাকাত আমার উপর ফরজ জাকাত খাবে যারা ফকির মেসকিন যারা তারা কথা বুঝুন না কেন জাকাত খাবে যারা ফকির মেসকিন আমার উপর জাকাত ফরজ আমি দিতে হয় ফকিরের মেসকিনকে ফকির মেসকিন যদি না থাকতো এদেশে তাহলে জাকাতের মতো ফরস দিতেন আমি আদায় করতে পারতাম না তাহলে আমি ফকিরের মত না ফকির আমার মত আজ খেয়াল করি করেন খেল করি আমি ফকিরের মত না ফকির আমার মত না আপনি তো মনে করেন ফকির আমার মত আমি না দিলে সে মারা যায় আর না আপনি ফকিরের মত কারণ আপনার এই জাকাত খরচটি আপনি ফকিরের থাকার কারণে কি করতে পারতেছেন যদি ফকির না দেখতে আপনি ফরসটি কিভাবে তাহলে ফকির আমার মুখ আমি ফকিরের মত আজ সুতরাং যদি আমি ফকিরকে আমার বাড়িতে কেন এটা কি আইন তাকে কেন কষ্ট দিব আমি নিজে গিয়ে যেহেতু আমি তার মুখে পেকি আমি নিজে গিয়ে গুপনে তাকে দিতে হবে জাকাতের টাকা তোকে জাকাত দিচ্ছি এই কথা না বলা ভালো আপনারা বিরক্ত হচ্ছেন না জাকাতের টাকা তোকে জাকাত দিচ্ছি এ কথা বলে দেওয়া ভালো না ধরো তোমাকে হাতিয়ে দিলাম তোমাকে কি দিলাম আপনি আপনার ভাইকে জাকাত দিতেছেন যদি বলে নেই বেটা দর তোকে জাগাত দিলাম আপনার ফ্যাডের ভাই আহ লজ্জায় সে লোকটা মারা যাবে আমার ভাই আমাকে জাগাত দিতেছে আপনি আপনার ভাইকে জাকাত দিতে পারবেন তবে খুব সুন্দর ভাবে ভাই আপনাকে হাতিয়ে দিলাম ধরো আপনার নিয়োগ কিন্তু জাকাত কথা কর না আপনার নিয়োগ কিন্তু কি আপনি মনে মনে যানি না বলা ভালো আপনি আপনার বোনকে যদি এভাবে দেন বোন হাতিয়ে দিচ্ছি আর জাকাতের টাকাও দিতে পারবেন অথবা টাকাও অনুসাতে পণ্য ক্রয় করেও দিতে পারবেন উভয়টা কি আছে সহি আছে জাকাত যদি না দেন কি অবস্থা হবে ولا ينفقون فيها سبيل <سؤال> الله فبشرهم بعذاب الالم الله رب العالمين বলেন যারা সর্ণরুপা পঞ্জীবুত করে রাখে জমা করে রাখে এবং তা তারা আলতা থেকে আল্লাহ রাস্তায় খরচ করে না فبشرهم بعذاب الالم হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন সেটা কি يوم هم على في نار আপনার যে সম্পদের জাগাত দিলেন না আপনি ওই সম্পদকে কেমন দিন যাহার নাম রাগুনে উত্তপ্ত করা হবে গরম করা হবে এবং সেটাকে একটি টেকু স্বরূপ করা উত্তপ্ত করা হবে উত্তপ্ত করার পর পাতুকুয়া বিহা জীবাহুহম আপনার ফার্শ আপনার কোফাল এবং আপনার ফার্স এবং আপনার পিঠকে দাগ দেওয়া হবে ওই আগুন দিয়ে কি দেওয়া হবে বলে না কেন আগুন দিয়ে কি দেওয়া হবে আগুন এটা না না আপনার সম্পদ আপনার সম্পদকে গরম করছে বলেন আপনার সম্পদকে কি বেলুদুর টাকারা তো জান নামে দিলে এটা আমি প্রায় সাইল যেটা আবার দাগ দিব কেন না আল্লাহর কাছে সিস্টেম আছে না নাই আরে কয় না সিস্টেম আছে না নাই এটা তোর ওই সম্পদ যে সম্পদ তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে আজকে জমা করে রেখে দেওয়ার মজা বুঝো আতাহু মালান। যাকে আল্লাহ পাক জন সম্পদ দিয়েছে এবং সে তার জাকা দাদা করলো না তার এই সম্পদকে একটি টেকো সাপ স্বরূপ টেকো সাপ সাপটা হবে আর টেকো তাহলে ছাপ হবে আরো কি টেকুসাপ কিন্তু আপনারা দেখেন নাই এটা আফ্রিকার জঙ্গলে আছে কিন্তু বিভিন্ন ও যে বড় বড় ইয়ে তো আপনারা দেখেন টেকো সাপ এটা বিষাক্ত হওয়ার আলামত এটা কি আপনার এই সম্পদকে টেকো সাপ শুরু করা হবে এবং আপনার গলায় বেড়ে হিসাবে সেটাকে বেঁধে দেওয়া হবে আর ওই ছাপ আপনাকে দংশন করতে থাকবে আর বলবে আনা মালু কানা কাঁদু গেড়ে বেটা আমি তোমার মাল এবং আমি তোমার সঞ্চয় আমি তোমার মাল এবং আমি তোমার কি যেটা ইসলামী ব্যাংক আমি সেটা আমার ভাইরা ভিতরে একটা সাপকে ছেড়ে দেওয়া হয় মোটের ভিতর মসজিদ খালি হয়ে যাবে ঠিক না বেটি দরজা দিন আটক তো পেলে গ্লাস ভাঙা শুরু করবেন কিসের ভয় কিসের ভয় সাপ কয়টা সাত একটা দুনিয়ার চাপ নাকি আগেরাতে চাপ দুনিয়ার চাপ কি চাপ আর জাগাত না দিলে পরে জালের একটা আগুনের চাপ আমার ভাইরা দলায় বেড় হিসাবে পরিয়ে দেওয়া হবে ফালিয়ে যাওয়ার কোনো কোন জায়গা পাবেন না আশপাশেন না ঠকর দিবে আর বলবে আমি তোমার মাল আমায় তোমার সম্বদ আমার ভাইরা রমজান মাছ আসছে অনেক বিক্ষুভ এই দেশের গরিবের দনিরা যদি ঠিক তবে জাগাত আদায় করতো আমি তো বলতাম আমাদের এই দেশে কোন গরিব ভাইরা আমার প্রত্যেক গরিবের ঘরে ঘরে গিয়ে জাকাতের টাকাগুলো আমরা পৌঁছে দেওয়ার আল্লাহ রব্দুল্লাহ আলম আমাদের সকলকে তহফিক দান করুন জাকাতের মাথালা কিন্তু শেষ নয় আর অনেক মাথালা আছে আপনারা প্রয়োজন পেতে যখন যেখানে থেকে যান বিশ্বাস আপনার গ্রহণযোগ্য ওলাম একাম যারা ওদের থেকে জেনে নেবেন আপনারা আর ইনশাল্লাহ মঙ্গলবার দিন যায়া রাত এ কথা শেষ মঙ্গলবার দিন যায়া রাত হবে সবে কথা বলেন মঙ্গলবার দিন যায় রাত হবে কি সবে কথর বুঝুন তো না সবে কথর ইনশাল্লাহ আপনাদের এখানে কোরআনকারী খতম হবে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমিও আসবো সুযোগ যদি হয় ইনশাল্লাহ কিছু কথা বলবো সকলের জন্য দোয়া হবে এ রাতের অনেক ফজিলভ একটাই ফজিলভ বলছি যে ব্যক্তি সবে কতরে জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে এর জন্য ব্যবসায়ী ভাইরা ওই সবে কতর ব্যবসার জন্য পাগল না হয়ে কমপক্ষে তারা দিন নামাজ পড়তে আসবেন এখানে ইনশাল্লাহ সম্মিলিতভাবে আমি এখনো কর্তৃপক্ষের সাথে আলোচনা করি আমার মন থেকে দিছি আমি ইনশাল্লাহ আসব আপনাদের কিন্তু করব আল্লাহ রব্লেন আমাদের সকলকে মঙ্গলবার দিবাগত রাত সবগদর উদ্দেশ্যে মসজিদ একত্রিত হওয়ার তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আর যেহেতু সামনে আরো একটা জুমা নিশ্চিত আমরা পাচ্ছি নিশ্চিত আরো একটি জুমা পাচ্ছি ওই জুমাতে ঈদের রাতের করণীয় এবং ঈদের শূন্যত কি ইনশাআল্লাহ এগুলো আলোচনা করা হবে ফিত্রা সম্পর্কে আলোচনা করা হবে তারা শুনত পয়েন নাই স্যারা শুনত পয়েন রমা আলাইন